িল্লা সম্মানিত দর্শক শ্রোতা বা ইউ বোনেরা তাফসিরুল কোরআন ডট পক্ষ থেকে আমরা ধারাবাহিক রমাদান মাসকেন্দ্রিক বহুল প্রচলিত যে ভুলগুলো সে ভুলগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি ইতিপূর্বে আমরা তিনটি ভুল আলোচনা করেছি আজকে আমরা এই পর্বে আরও তিনটি ভুল সম্পর্কে আমরা আলোচনা করব মোট বহুল প্রচলিত বিশটি ভুল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা রমাদান মাস কেন্দ্রিক এই বুলগুলোকে সংশোধন করে ফেলবো ইনশাআল্লাহ চতুর্থ যে বুলটি আমরা দেখি রমাদান মাস আসলে কোনো কোন এলাকায় দল বেদে মানুষকে সাহারির জন্য ডাকা হয় বিভিন্ন রকম গজল গেয়ে কাউয়ালি দলে দলে রাস্তায় বের হয়ে মানুষকে সাহারির জন্য ডাকা হয় সাহারির জন্য গুম থেকে জাগ্রত করার চেষ্টা করা হয় এই বিষয়টি কিন্তু একটি ভুল পদ্ধতি এবং আমাদের দেশের মসজিদগুলোতেও দেখা যায় অনেক অধিকাংশ সময় জুড়ে দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকমের ইসলামী সংগীত বিভিন্ন ধরনের গজল বিভিন্ন ধরনের ডাকা ডাকি আর দশ মিনিট আছে আর বিশ মিনিট আছে আর তিরিশ মিনিট আছে আপনারা তাড়াতাড়ি উঠেন এইভাবে বিভিন্ন ধরনের ডাকা ডাকি করা হয় অথচ মানুষকে এই ধরনের ডাকা ডাকি সিস্টেম এটি নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম নবী সাল্লসাল্লামে সাহাবিরা যুগে যুগে সালাফে সালেহীন কেউ এই ধরনের পদ্ধতি অবলম্বন করেন নাই এজন্য সম্মানিত বায়ু বোনেরা আমরা এই পদ্ধতি অবলম্বন না করে আমরা চেষ্টা করব নবী সাল্লু আলীহি আসাল্লামের সুন্না মোতাবেক আমল করার আমরা দেখি সহি আল বখারির হাদিস নবী সাল্লু আলিহি আলাম মসজিদে দুই জন মোয়াজিনে নির্ধারণ করে রেখেছিলেন এই আজহানের জন্য একজন সাহারির জন্য আজহান দিতেন আর একজন আজাম দিতেন যেমন হাদিসের মধ্যে এসেছে তিনি আজাম দিতেন সাহারির সময় যখন শেষ পজর বাক্ত হয়ে যেত তখন তিনি আজহান দিতেন তো তাহলে এখানে আমরা দেখি যে রসোরল্লা সাল আলহি ওসাল্লাম দুইটি আজহান রেখেছিলেন একটি সাহারির জন্য আর একটি সোলাতুল ফজরের জন্য তাহলে আমরা শুননা অনুযায়ী এই আমলটি করতে পারি যেটি আলহামদুলিল্লাহ এখনো মক্কা মোকার মসজিদে হারামে মসজিদে নবমীতে এখনোই এই প্রচলিত আছে সাহারির জন্য আজান দেওয়া হয় এবং পজরের আজান আবাদ দেওয়া হয় তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এই পদ্ধতি বাদ দিয়ে আজানের পদ্ধতিটি বাদ দিয়ে আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করি যে মাকে ঢাকা ডাকি মাইকে গজল মাইকে বিভিন্ন রকমের কথাবার্তা আবার দেখা যায় শহরে গ্রামে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে একদল যুবক বিভিন্ন ধরনের কাউয়ালি ইসলামী সঙ্গীত এগুলো ঘেয়ে গেয়ে মানুষকে ঢাকা। এই পদ্ধতিটি আমাদের আমলগত ভুল এই বিষয় থেকে আমাদের সতর্ক থাকা উচিত পাঁচ নম্বরে আমরা যে বুলটি আলোচনা করব সেই বুলটি হলো সাহারির সময় আমরা একটা নিয়ত করি আমাদের বাংলাদেশে এই নিয়তটি আমাদের আমলগত একটি ভুল আমাদের বিভিন্ন ক্যালেন্ডার বিভিন্ন বই এগুলোতে লেখা থাকে যে রমাদানের নিয়ত এরকম লেখা থাকে না ওয়াইতুয়ানুমা গাদাম মিন শাহরে রমাদান আল মুবারক ফারদ আল্লা কা ইয়া আল্লাহ ফত কব্বাল মিন্ ইন্না আলিম এই যে আমরা আরবিতে নিয়তটা করি এই নিয়তটা আমাদের একটি আমলগত মারাত্মক ভুল কারণ আল্লাহ আল্লাহর সাল্লাসালাম এই ধরনের এই জাতীয় কোন নিয়ত আমাদেরকে শেখার নাই সাহাবাইকার রান্লাহি তলহিম আজমাইন যারা সকলে আল্লাহর অলি ছিলেন জান্নাতের সনতপ্রাপ্ত ওলি ছিলেন তারাও আমাদেরকে এই জাতীয় মুখে কোনো নিয়ত সিএম এর জন্য শেখার নাই পরবর্তী যুগের কোন সালাফ ইমাম আবু হানিবা রহমত ইমাম রহমত ইমাম কোনো আনা সুমা গাদান এই জাতীয় নিয়ত আমাদেরকে শিখান নেই এজন্য জন্য বিন বাজ রাহমাহুল্লাহ ব্যাপারে তার ফটোয়ার মধ্যে লিখেছেন ওয়াহিয়াল কাস্ত নিয়ত হলো ইচ্ছা পোষণ করা আমি রমাদান মাসের সিয়াম পালন করব। এটাই রমাদান মাস আসার সাথে সাথে সাথে যদি আমি পূর্ণ রমজান মাসের করি তাও যথেষ্ট মাস কঠিনভাবে বদ্ধমূল হয়ে গেল আমার নিয়ত হয়ে গেল। আর ওয়া মহা আল কালভ নিয়তের স্থান হইলো মহল হইল কালভ নিয়ত অন্তরে থাকে নিয়ত মুখে না এই জন্য শেখবিনেদ আহ এটাকে যদি কেউ অন্তরের নীয়তকে কেউ যদি মুখে নিয়ে আসে তাহলে এটি বেদা এটি বেদাতে রূপান্তর হয়ে যায় কিন্তু আমরা দেখি আমাদের সমাজে আমরা সাহারির সময় উঠলে সবাই এই জাতীয় নিয়ত করতে থাকি নিয়ত শিখাইতে থাকি এটি আমাদের একটি অন্যতম এই বাংলাদেশের বহুল প্রচলিত ভুল এর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর ষষ্ঠ যেই ভুলটি আমরা আলোচনা করব সেটি হল অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত তাম পালন করো সূর্য অস্ত যাবে আমাদের সিয়াম শেষ আল্লাহ সুবান তালা যতক্ষণ পর্যন্ত খাবার থেকে পানীয় থেকে বিরত থাকতে বলবেন ততক্ষণ বিরত থাকার নাম এবাদত কিন্তু যখনই আল্লাহ সুবান আমাদেরকে খেতে বলবেন তখন খাওয়াটাই আমাদের এবাদত কিন্তু তখন যদি আমরা ইচ্ছা করে বিলম্ব করি এটা সিএমের ক্ষেত্রে একটি মারাত্মক ভুল তো যেটি আমাদের দেশে দেখা যায় যে সূর্যাস্ত যে সময় হয় এটি আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার থাকে ওই ক্যালেন্ডারে লেখা থাকে যে সূর্যাস্তের সময় এতটা এত মিনিট কিন্তু দেখা যায় এই সূর্যাস্তের পরেও আরও তিন মিনিট যোগ করে চার মিনিট যোগ করে পাঁচ মিনিট যোগ করে ইফতারের সময় তো এই যে সূর্যাস্তের পরেও আরও সতর্কতামূলক সময় যোগ করা এটি একটি ভুল এজন্য ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আমাদেরকে এইরকম ইফতারের ক্ষেত্রে বিলম্ব করা যাবে না ইফতার যখনই সূর্য অস্ত যাবে যখনই আমি নিশ্চিত হব যে সূর্য অস্ত গিয়েছে আর আমাদের ইসলামিক ফাউন্ডেশন যে ক্যালেন্ডার তৈরি করে এটি আবহাওয়িদদের গণনা অনুযায়ী হিসেব অনুযায়ী তারা এই ক্যালেন্ডার তৈরি করেন এবং সেখানে মোটামুটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এই তারিখে যে সময়ে সূর্য অস্ত যায় প্রতি বছর এই তারিখে একই সময়ে সূর্য অস্ত যায় তাহলে এটি বহুকাল ধরে আবহাওয়াবিদদের পরীক্ষিত একটা সময়সূচি সুতরাং এরপরেও সন্দেহ রাখা যাবে না যে সূর্য অস্ত গিয়েছে কি যায় নাই অনেক সময় আমরা চোখে দেখতেছি বাস্তবে সূর্য অস্ত গিয়েছে কিন্তু তারপরেও আমরা ইচ্ছা করে বিলম্ব করতেছি যে না আজান হোক আজানের সাথে ইফতারের সম্পর্ক নয় আহ জন্য আজান দেরিতে হইতে পারে কিন্তু সূর্য অস্তের সাথেই সিয়াম সম্পর্ক এই ভুলটা আমাদের দেশের অধিকাংশ ভাই বোন আমরা করে থাকি তো এই ভুলটা থেকে আমরা সতর্ক থাকবো সম্মানিত বা ইউ বোনেরা আমরা এই ব্যাপারে খেয়াল রাখবো যে আমার সিয়াম যেন সিয়ামের প্রত্যেকটা আমল যেন নবী সাল্লা সাল্লামের সুনত অনুযায়ী হয় কারণ সুন্নত অনুযায়ী না হলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই আবাদত কবুল করেন না আল্লাহব তাল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার ভুলভ্রান্তি থেকে মুক্ত হয়ে সমস্ত বেদাত থেকে মুক্ত হয়ে সুন্নত অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে আমল করার তফিক দান করুন আমিন আলমিন والسلام عليكم ورحمه الله